মানবতা সমাধান আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হিরমিন ও সালাম আসহাবিহি আজমিন তো শ্রোতাও দর্শক মন্ডলী আমরা রিয়াদ থেকে নিয়মিতভাবে দর্শ শুনে আসছি আলোচনা শুনে আসছি আজকে যে বিষয়ে আমরা আলোচনা করবো সেটা হলই দুনিয়া থেকে নিজেকে অনেহা মনে করা অল্প দুনিয়া অর্জন করা এবং দুনিয়ায় কষ্টের জীবন যাপন করার ফজিলত কি এ বিষয়ে তো এ বিষয়ে ইতিমধ্যেই আমরা কিছু আয়াত আমরা পূর্বের দর্শে শুনেছি আজকে যে হাদিস আলোচনা শুরু হবে সেটা হলেই আলসারিহনাসালি রাজা তিনি বলেন রসুরুল্লাহাম ওবায়দা বিন জার একজন জেনারেল সাহাবি কামান্ডার ওনাকে পাঠিয়েছিলেন বাহরাইনে সেখান থেকে ট্যাক্স নিয়ে আসার জন্য ফাদিমা বিমা আলি মিনাল বাহরাইন তো উনি বাহরাইন থেকে অনেকগুলি মাল ট্যাক্স হিসাবে নিয়ে আসছেন ফাসামি আতিল আনসার বি কুদুমি আবি ওবায়দা তো আনসারই যারা ছিলেন মদিনাই ওনারা যখন আবু ওবায়দার আগমনের খবর শুনলেন ফাওয়া ফাউ সাল আল ফজরি মা রসুরালাম তো সবাই একত্রিত হলেন ফজরে সালাত আল্লাহ নবীলা হলেন্লাহ রসুল এন সরাফ আল্লাহ যখন সালা করলেন তখন উনি ঘুরে বসলেন ইমাম যখন ইমামতি করে সালাম ফেরার পর ঘুরে বসতে হয় ফাতা আর ওই লোকজন সবাই ওনার সামনে এসে বসলেন ফাত রসুরাম হে আহুম তো আল্লাহ রসুলাম তাদেরকে দেখে একটু মুস্কুরালেন একটু হেসে ফেল দিলেন সুম্মা কাল এবং বললেন আজন্যাইন ফল আজাল তিনি বলেন মনে হয় তোমরা শুনেছ যে আবু ওবায়দা বিন জার কিছু মাল নিয়ে আসছে বাহরাইন থেকে আর সে জন্যই মনে হয় তোমরা আমার কাছে এসে বসলা ফকাআল আজাল তারা বলেন হ্যাঁ ঘটনাটা এমনটাই হেয়ার আল হিয়া রসুল কাল তিনি বললেন এবং তোমরা ও বিষয়ে আশা পোষণ করো যা তোমরা খুশি হয়ে অর্থাৎ আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক মাল দিয়েছে আশা গ্রহণ করো ফল এরপর আল্লাহ বললেন দেখো মাল তো অনেক চলে আসছে এতে সন্ধে নাই তো উনি একটি ভবিষ্যৎবাণী বর্ণনা করলেন ফলি আল্লাহর কসম খেয়ে বলছি তোমরা যে ফকির হবে গরিব হবে এই ভয় আমার নেই এই আশঙ্কা আমার নেই কামা আলামান কানা কিন্তু আমি যেটা আশঙ্কা বোধ করছি সেটা হলেই যে তোমাদের উপর দুনিয়া আল্লাহ এত বেশি অজস্র ঢেলে দিবেন যেমন নাকি তোমাদের পূর্বের উম্মদের উপর তিনি ঢেলে দিয়েছিলেন তোমাদেরকে দুনিয়া এত বেশি দেওয়া হবে তারা সেটাকে তোমাদেরকে এই প্রতিযোগিতা দুনিয়ার সম্পদ তোমাদেরকে ঠিক তেমন ভাবে ধ্বংস করে দিবে যেরকম নাকি তাদেরকেও ধ্বংস করে দিয়েছিল তো আল্লাহ সাল্লাম ওই বাহারাইন থেকে যে কিছু মাল আসছে উনি বলছেন যে আল্লাহতলা তো দুনিয়ায় কাউকে না খেয়ে মেরেছেন এরকম হবে না দুনিয়া সম্পদ দিবেন কিন্তু আমার যেটা ভয় হচ্ছে সেটা হলে যে সম্পদ তোমাদেরকে অনেক বেশি দেওয়া হবে যে এত বেশি দেওয়া হবে যে এই সম্পদই তোমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে যেটা আমরা আজকে আমাদের বাস্তব জীবনে এই হাদিসের বাস্তবতা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি দিন দিন যেন দুনিয়াটা আরও বেশি মানে সৌন্দর্যের দিকে আগিয়ে যাচ্ছে দুনিয়ার সম্পদ আমাদের দুনিয়ার লোভ আমাদের অন্তরে আরও বেশি দিন দিন বৃদ্ধি হতেই আছে হতেই আছে হতেই আছে কোনো এক সময় আমরা মনে করতাম যে একটা ঘর থাকার মতো একটা ভালো একটা ঘর হলেই হয়ে যায় আর একটা ছোটো খাটো দোকান ব্যবসা বা কোনো চাকরি চলার মতো হলেই হয় আল্লাহ যখন এতটুকু দেয় তখন কিন্তু সে আশাটা ওই পর্যন্ত শেষ হয় না তখন মনে হয় যে বাড়ির সারটাকে তুলে দিয়ে ওর উপরে আর একটা করলেই হবে আর যেটা দিয়ে ইনকাম আসছে এটা একটু খরচও বেড়ে গেছে আর একটা দরকার দরকার শেষ নেই বলছে শেষ হল কবরের মাটি এর পূর্বে কারো দুনিয়ার কারো শেষ হয় নাই হবেও না কেউ বলে নাই যে আর আমার লাগবে না বিশ্বের যে শ্রেষ্ঠ ধনী সে আরো ধনাত্মার তার চেষ্টা এটাই বাস্তব ওয়ানুল্লাম আলাল এবং আমরা চারিপাশে ভাই বসেছিলাম ফক তিনি বললেন আমি তোমাদের বিষয়ে যে আশঙ্কাবোধ করছি আমার পরে সেটা হলেই যে আল্লাহ তালা তোমাদের জন্য দুনিয়ার সৌন্দর্যতা দুনিয়ার জিনা তার দরজাটা খুলে দিবে একদম তোমাদেরকে আল্লাহ আবু সাইদ খুদ্রি রাজু তিনি বলেন রসুল বলেছেন নিশ্চয় দুনিয়াটি একটি মিষ্টি জায়গা এবং নারীদেরকে সৌন্দর্য করে দিয়েছেন দুনিয়া আরাম আয়েস এই সুন্দর মনোরম পরিবেশ করেছেন কেন আল্লাহ তালা পরীক্ষা করতে চান উনি বলছেন নিসা, তুমি দুনিয়া থেকে বেঁচে চলো পত্তাকুন নিসা এবং মহিলা থেকে সতর্কর সাথে চলু মহিলা থেকে সতর্কর সাথে চলু আল্লা নবী বলছেন যে যেই দেশে অথবা যেই পরিবারে যেই গোত্রে নেতৃত্ব যদি মহিলা হয় তাহলে সেখানে আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে না সেটা যেই হোক না কেন যে দেশে মহিলা নেতৃত্ব দিবে আর রিজা আল কৌবা মুন আল্লাহ নিসা আল্লাহ বলছেন পুরুষ পরিচালনা করবে নারীকে কিন্তু উল্টা নারী যদি পুরুষকে পরিচালনা করে তাহলে আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে না এটা একশো পার্সেন্ট হান্ড্রেড সেটা এক দেশের ক্ষেত্রেও হতে পারে এটা একটা পরিবারের ক্ষেত্রেও হতে পারে দেখুন আপনি আপনার আমরা যদি প্রত্যেকে আমাদের বাস্তব জীবনে দেখি যেই পরিবারে নেতৃত্ব আছে মহিলার সেই পরিবারে শান্তি আসতে পারে না তো আল্লাহ তালা বলছেন দুনিয়া আবার তা নিসা দুনিয়া থেকে বেঁচে থাকো মহিলা থেকে সতর্ক থেকো কারণ ভালো ভালো বড় বড় জ্ঞানী মানুষের ব্রেনকে ওরা এক মিনিটে নষ্ট করে দিতে পারে দুনিয়ায় যত ফেতনা হয়েছে এর মূল কারণ হলো এটা মহিলা আল্লানী বলছেন যে বাণী ইসরায়েল তোমাদের পূর্বে যে অম্মত ছিল তাদের পদভুষ্টতার মূল কারণ ছিল এই নেশা মহিলা আর আজকে ইসলামী শত্রু যারা আছে মুসলমানদের বিরুদ্ধে যতগুলি ষড়যন্ত্র আছে সেই সবগুলি ষড়যন্ত্রর যেটা মূল হাতিয়া সেটা হলো এই নারী এটাকে সামনে করলে সব জিনিস আপনার সামনে সব সহজ হয়ে যায় আল্লাহ আনহু আন্না কাল আল্লাহালা আয়সা ইল্লা আয়সাল আখিরা আনাসু তিনি বলেন রসইসালাম বলেছেন আল্লাহমালা আয়সা ইল্লাহ আয়সাল আখিরা আল্লাহ প্রকৃত জীবন আখিরাতের জীবনেই হলো প্রকৃত জীবন দুনিয়ার জীবন কিছু না আখিরাতের জীবনটাই হলো মূল জীবন এ বিষয়ে আমি ছোট্ট একটি ধারণা আপনাদের সামনে তুলে ধরতে চাই যে প্রকৃত আখিরাতের জীবনটাই মূল জীবন দুনিয়ার জীবন কিছু না এর কারণ কি এর কারণটা হলো এই যে আল্লাহ নবী বলছেন যে দুনিয়ার জীবনটা কতটুক বল তুমি সমুদ্রে যেয়ে তোমার অঙ্গুলিটাকে ডুবাও ডুবানোর পর তুলে দেখো যে কতটুক পানি আসছে হাতের সাথে যতটুক পানি আসছে এতটুকু দুনিয়ার জীবন আর সমুদ্রে যত পানি আসে সেটা হলো আখরাতের জীবন আল্লাহ নবী বলছেন যে তোমার জন্য জান্নাতে যে নিয়ামত রেখেছে সেটা তুমি কল্পনাও করতে পারবো না কোনো চোখে দেখে নেই কোনো কানয় শোনে নেই কোনো অন্তরে ধারণাও করতে পারবো না যে কেমন ধরনের নিয়ামত আল্লা তারা রেখেছেন একটি উদাহরণ আল্লামি বলছেন যে জান্নাতিদেরকে হুর দেওয়া হবে বল যে হুর আল্লাহবাক তাদের জন্য রেখে দিয়েছেন সেই একটি হুর যদি আসমান থেকে একবার তাকাই অন্ধকার রাত্রে আল্লাহ আজাহতিক তো পূর্ব থেকে নিয়ে পশ্চিমবন্ধু সব আলোকিত হয়ে যাবে ও আলা মালা আত বাইন হুমা রিহান এবং সমস্ত পৃথিবী সুগন্ধময় হয়ে যাবে বলছে ওলা নাসিফুহা আলাহা খাই মিনা দুনিয়া মা আর মাথায় যে ওর পড়া থাকবে এই অরণার মূল্য দুনিয়ার সকল জিনিসের চাইতে বেশি হবে দুনিয়ার সকল জিনিসের চাইতে তো দুনিয়ায় কত জিনিস আছে কত মূল্যবান জিনিস আছে সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা দুনিয়ার বাস্তবতা এবং দুনিয়ার হাকিকাত সম্পর্কে আমরা আলোচনা শুনে আসছিলাম এবং জানলাম যে দুনিয়ার জীবনটা কত সংকীর্ণ এবং আখেরাতে জীবনটা অত্যন্ত ভয়াবহ জীবন অথবা আরামদায়ক জীবন সেই জীবনের জন্য মসজিদ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 रसूल सलि वास्लम साल सोमवार रत बारोटे और भारत पीस टी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 প্রতি শুক্রবার থেকে বুধবার যার কোন তুলনা সম্ভব নয় তারপরে যে আল্লাহর প্রমাণ বুঝে তৌহিদের রশি কখনো ছাড়ে না আল্লাহর সঠিক ধারণা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আলহামদুলিল্লাহ সালাতাম আল্লাহ রসৌল্লা সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা দুনিয়ার জীবনের বাস্তবতা সম্পর্কে যে অধ্যায় রয়েছে রিয়াজুসলে কিতাবের মধ্যে সেই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করে আসছিলাম ইতিমধ্যে আমরা আলোচনা শুনেছি যে আল্লাহ নবী সাহা সাল্লাম বলেছেন যে আল্লাহ আয়সা ইল্লা দুনিয়ার জীবন কিছু নয় মূলত আখিরাতের জীবনটাই হল মূল জীবন এ বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনেছি এরপরে যে হাদিসটা আছে সেটা হলেন বলেছেন মানুষ যখন মারা যায় বলছেন আহলুহু তার পরিবার তার সঙ্গে যায় তার মাল তার সঙ্গে যায় তার আমল তার সঙ্গে যায় ফায়ার জো ইসন ওয়ব কওয়াহিদ দুই জিনিস ফিরে আছে এক জিনিস তার সঙ্গে রয়ে যায় এবং সম্পদ ফিরে চলে আসে তার আমল তার সঙ্গে বাকি থেকে যায় তিনি বলেন রসুরলাম বলেছেন যে দুনিয়ার আরাম এবং আয়েস আখেরাতের জীবনের তুলনায় কতটুকু এ বিষয়টা বোঝার জন্য সুন্দর একটি উদাহরণ দিয়ে উনি বিষয়টা বুঝিয়ে নিয়েছেন বিষয়টা আমাদের সামনে উপস্থাপন করেছেন তিনি বলেন না। দিন দুনিয়ার যে সবচেয়ে সুখী ব্যক্তি হবে সবচাইতে সুখী কে এটা আল্লাপাকে ভালো জানে সুখী বলতে দুনিয়ায় সুখ পাওয়ার জন্য সুখী হওয়ার জন্য যত কিছু দরকার সব কিছু ওই ব্যক্তিকে দেওয়া হয়েছে এবং সে সবচেয়ে বড় সুখী মানুষ কিন্তু মূলত কেয়ামতের দিন সেই ব্যক্তি হবে জাহান নামে ব্যক্তি তো বলছেন ফায়ুস বা গুফিন না আর তাকে জাহান নামে খনিকের জন্য ডুবিয়ে দেওয়া হবে আবার তাকে তোলা হবে দুনিয়ার সবচেয়ে আরামে যে ব্যক্তি জীবনযাপন করেছে ওই ব্যক্তিকে কেয়ামতের দিন জাহান নামে একটা ডুবু দেওয়া হবে তাকে জাহান নামের ভিতরে এবং তাকে তখনই তুলে নেওয়া হবে সুম্মা ইউকাল এই যে এক সেকেন্ড বা এই অল্প সময়ের জন্য তাকে জাহান্নামে ফেলে দিয়ে আবার তখন তোলা হবে তোলার পর সোমায় অকল তাকে বলা হবে আল্লাহ তালা বলবেনা আদম হাল খায়রান কাত্তু হে আমার বান্দা দুনিয়ার কোনো আরামের কথা মনে হয় দুনিয়ায় যে আরামে ছিলে কিছু মনে হচ্ছে হাল মার রবি কেন কাত্তু তোমার যে কহু কত নামত ছিল সেগুলি কিছু মনে হয় লা লাহ হিয়া রব সে বলবে না হে আল্লাহ আল্লাহর কসম খেয়ে বলছি দুনিয়ায় যে কোনো আরাম করেছি এরকম আমার কিছু মনে হচ্ছে না অর্থাৎ জাহান নামের একটা ডুবু দেওয়াতেই দুনিয়ার সমস্ত নিয়ামতকে সে ভুলে ফেলে দিবে যে কিছু না এই কষ্টের সামনে এই আরাম কিছু না দুনিয়া এরপরে বলছেন যে দুনিয়ায় যে সবচেয়ে কষ্টের জীবন যাপন করেছে সেটাও কেত আল্লাহ আল্লাপাকে ভালো জানে আমরা তো দেখি কত মানুষ কত কষ্ট করে কারো হাত নেই কারো পা নেই কেউ অন্ধ কারো খাবার নেই কারো বাড়ি নেই কেউ অসুস্থ অবস্থায় হাসপাতালে পড়ে আছে কেউ নিঃশ্বাস নিতে পারছে না কত মানুষ কত কষ্ট আসে না তো দুনিয়ার যে সবচেয়ে কষ্টকারী ব্যক্তি সে আবার কেমন কষ্ট হবে সেটা আল্লাহ পাকে ভালো জানে তো ওই কষ্টকারী ব্যক্তিকে আল্লাহ তারা নিয়ে আসবেন কিন্তু সেই ব্যক্তি হবে মূলত জান্নাতি ব্যক্তি বলছেন ফায়ুস বা হুসিল জাননা তাকে জান্নাতে শুধু একটা ডুবু দেওয়া হবে হয় এবং তাকে বলা হবে কেবনা আদম হাল বুসান রুসানু হে আদম সন্তান তুমি কি দুনিয়ার কোন কষ্টের কথা মনে করো কোন কষ্টের কথা মনে হয় হাল মারবিকা তুন কত্তু দুনিয়ায় এরকম কিছু মনে হয় লা আল্লাহ বলছে হেলসম দুনিয়ার কোন কষ্টের কথা আমার মনে হয় না মা মার বুসান কত্তু আমি যে কোনো কষ্ট করেছি আমার কিছু স্মরণ হয় না লা লু সদ্যাতন কত্তু আমি কোন কষ্ট দুনিয়ায় অনুভব করেছি এরকম কিছু মনে হয় না তাহলে হাদিসটি আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের জীবনের বাস্তবতা তুলে ধরলেন যে যে আরামটাকে মনে করছে মনে হয় এটাই সব কিন্তু এটা আখেরাতের তুলনায় এর কোনো মূল্যই নেই এটা একেবারে তুচ্ছ এবং যে কষ্ট আমরা করব আল্লাহর দিন শিখার জন্য আল্লাহর দেওয়া বিধান নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য যে কষ্ট আখেরাতকে পাওয়ার জন্য যে কষ্ট আমরা করব এই কষ্টের বিনিময়ে আল্লাহতলা যদি দুনিয়ায় নিয়ামত রেখেছেন সেই তুলনায় কষ্ট একেবারে আগে বলেছি আল্লাহ বলছেন যে দুনিয়ার জীবনটা কেমন তুমি সমুদ্রে যাও যে তোমার অঙ্গুলটাকে ডুবাও দেখো কতটুকু পানি আসছে এটা হলো দুনিয়ার জীবন আর সমুদ্রে ভরে যত পানি আসছে এটা হলো জীবন তিনি বলেন উনি বাজারে সময় হেঁটে যাচ্ছিলেন আর ওনার সাথে সাথে কিছু মানুষও হেঁটে যাচ্ছিলেন তো উনি দেখলেন যে একটি মরা এবং কান কাটা কান কাটা ছাগল পড়ে আছে সামনে তো আল্লাহ কোনও নেই আর এটাকে কিনে কি করব আমরা আবার নিয়ে কি করবো ছাগলটি সুম্মকল বলছেন কারণ সে মরা মরা ছাগল আবার কান কাটা কান কাটা হলে কুরবানি হয় না দোষ অর্থাৎ কেউ নিয়ে যাবা কল বলছে তাও তো দোষ ছিল আর কান কাটা তো মারা যাওয়ার পর কেমনি নেই আসাক এ তো কান কাটা মাই গে জানতে তাহলে এটা যেরকম তুমি নিতে রাজি হচ্ছ না দুনিয়াও তুমি বেশি নিতে রাজি হত না যদি আর বাস্তবতা তুমি জানতে আমরা হেঁটে যাচ্ছিলামদিনাই তো আমাদের সামনে উহুদ পাহাড় চলে আসলো তো আল্লাহ নব্বী বললেন হে আবুজার কুলতুল আব্বাই কে রসুল উপস্থিত হে আল্লাহ রসুল আমি সেই স্বর্ণটা আমার কাছে তিন দিনের বেশি আমি রাখতে পছন্দ করবো না একদিনের পরিমাণ স্বর্ণ আমার কাছে রাখি এটা আমি পছন্দ করবো না তবে অতটুকু রাখবো যতটুকু দ্বারা আমার ঋণ পরিশোধ হবে এতটুকু রাখবো বাস যদি আমি সেখান থেকে কিছু রাখিও তাহলে হয় সেটার দ্বারা আমি ঋণ পরিশোধ করব অথবা ওই অর্থটা পরবর্তীতে আমি মানুষের মধ্যে দান করার জন্য হয়তো আমি কিছু রাখতে পারি অন্যথায় আমি ওই উহুধ পাহাড় পরিমাণ স্বর্ণ আমার কাছে রাখবো না বলছে এটা কেন বলছেন এর কি কারণ বলছে এই জন্য বলছি দুনিয়ায় আল্লাহ যাদেরকে বেশি দিবেন আখেরা তাদেরকে কম দেবেন দুনিয়া যাদেরকে বেশি দিয়েছে আখেরাতে আল্লাহ তাদেরকে কম দিবেন মান হা হা হা তবে ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ায় সম্পদ বেশি পেয়েছে কিন্তু তারপরেও সে বলে একে দাও একে দাও একে দাও ডানে দাও বামে দাও পিছনে দাও সামনে দাও অর্থাৎ সে দান খয়াত করবে সে একটা আলাদা দুনিয়া যদি আল্লাহ কাউকে সম্পদও দেয় এবং সেই সম্পদটা সে যদি আল্লাহ রাস্তায় ব্যয় করে মানুষের প্রতি যদি সদকা দান খয়রাত করে তাহলে ওই ব্যক্তি আল্লাহ তালা কেমতের দিন তাকে কেমতের দিনও বেশি দেবেন ইনশাআল্লাহ বলছে বলছে এরকম লোকের সংখ্যা খুব কম হবে এরকম লোকের সংখ্যা খুব কম হবে সুম্মা কলি এরপরে তিনি আমাকে বললেন মা ক না কালা তাছো তুমি তোমার জায়গায় থাকো আমি আসছি সুম্মা তালা কাফি সওয়াদ এরপর আল্লাহ নবী ইসাল্লাম রাত্রির অন্ধকারে বের হয়ে গেলেন হাত্তা তাওয়ার এমন এমন দূরে চলে গেলেন যে আর ওনাকে দেখা যাচ্ছে না অদৃশ্য হয়ে গেলেন ফা সামি তাফা তো রাবি আবুজার বলছেন যে একটা আওয়াজ শুনলাম জোরে কোনো জিনিস পড়ার আওয়াজ শুনলাম ফা তাও তু আনাদা তখন ভয় করলাম মনে করলাম যে আল্লাহ নবীকে কেউ পেয়ে বসলো কিনা ওনাকে কেউ কোন আঘাত করলো কিনা ফা আর আন আতিহ ফা জাকার তু কাউলু হু তো আমি চিন্তা করলাম যে আমি ওনার কাছে যাই এরপরে আমি আবার আল্লাহ রসুলের কথা স্মরণ করলাম উনি বলছেন লাহাত আতিক আমি না আসা পণ্য তুমি আসবা না ওই কথা স্মরণ করে আমি আর গেলাম না ফেলাম আবরাহ আমি আর বের হলাম না গেলাম না হাত্তা আতানি এমনকি আল্লাহ নবী সাহা আমার নিকটে চলে আসলেন ফাকুল তো আমি বললাম লাকাদ লাকদ সামেতুফম আমি একটা আওয়াজ শুনেছিলাম যে আওয়াজ শুনে আমি ভয় পেয়েছি ফাদাকার তুলাহু আমি সেই আওয়াজ সম্পর্কে যখন আল্লাহ নবীকে বললাম ফাকল তখন তিনি বললেন ওয়াহাল সামে তাহু সত্যি তুমি আওয়াজটি শুনেছো বলছে হ্যাঁ আমি শুনেছি বলছে জাকা আজিব্রিল আতানি সেটা জিব্রাইল ছিল তিনি আমার কাছে এবং বলছেন জাননাতে প্রবেশ করবেই কুল আমি বললাম ওয়া ইন জানা ওয়া ইন সারাক যদিও সে জিনা করেছে বেবিচারি করেছে যদিও সে চুরি করেছে ওয়া ইন জানা ওয়া ইন সারাক তিনি বললেন যদিও সে জিনা করেছে যদিও সে চুরি করেছে বুখারি মুসলিমের হাদিস তো এই হাদিস থেকে যে জিনিসটা আমরা বুঝতে পারলাম সেটা হলেই যে জিব্রাইল আলা সাল্লাম এসে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে শরিক না করে মারা যায় শত গুণা নিয়ে গেলেও আল্লাহ তালা তাকে একদিন না একদিন জান্নাত দিবেন ইনশা আল্লাহ তালা সময়ত শ্রোতা দর্শক মন্ডলী আমরা দুনিয়ার বাস্তবতা সম্পর্কে কিছু আলোচনা শুনে আসলাম পরবর্তী আলোচনা শোনার আহ্বান রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ওয়াসির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি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 जगत दान अर्थ पर आई अलचल नंबर शून्य आइबान GB49 A-R-A-Y 3-000-8-3-0-8 1-3-2-3-0-8 SORT CODE 3-000-8-3 SWIFT BIC CODE A-R-A-Y-G-B-2-2 टाका पाथे आमादे रिमेल करून support at peace tv.tv peace tv, TV. मनोबतर समथान एल्व बिद्दे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 যে বের করতে পারে অর্জনের মাধ্যমে জান্নাতের কাছাকাছি যাই দেখুন ফাজাইলে আমল প্রতি রবিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশে সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে বাংলায়